সৃষ্টির বিবরণ আল্লাহ বলেন অর্থাৎ তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী আদসের অধিপতি তিনি আরো বলেন অর্থাৎ মহিমান্বিত আল্লাহ যিনি প্রকৃত মালিক তিনি ব্যতিত কোনো ইলাহ নেই সম্মানিত আরসের তিনি অধিপতি অর্থাৎ তুমি জিজ্ঞাসা করো কে সাত আসমান এবং মহান আরশের অধিপতি অর্থাৎ তিনি ক্ষমাশীল প্রেমময় আরের অধিকারী ও সম্মানিত তিনি আর সমাহীন হন এসব সুরাসহ কুরআনের আরো ভূস্থলে এই আয়ত্তি রয়েছে অর্থাৎ যারা আরস্য ধারণ করে আছে এবং যারা তার চারপাশে ঘিরে আছে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মৌমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমাদের প্রতিপালক অর্থাৎ সেদিন আটজন ফেরাস্তা তাদের প্রতিপালকের আড়সকে তাদের উর্ধ্বের ধারণ করবে অর্থাৎ এবং তুমি ফেরাস্তাদেরকে দেখতে পাবে যে তারা আড়শের চারপাশে ঘিরে তাদের প্রতিপালকের সপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে আর তাদের বিচার করা হবে ন্যায়ের সাথে বলা হবে প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য ও মুসলিমে বর্ণিত বিপদকালীন দোয়াই আছে আল্লাহ ব্যতীত কোন ইহাস নেই যিনি মহান পরম সহনশীল আল্লাহ ব্যতিত কোন যিনি সম্মানিত আরোশের অধিপতি আল্লাহ ব্যতিত কোন ইনি মহাকাশ মন্ডলী অধিপতি ও পৃথিবীর অধিপতি যিনি সম্মানিত আরসের অধিপতি ইমাম আহম্মদ রহিম মোহ্লা আব্বাস ইবনে আব্দুল মুতালিবাদ বর্ণনা করেছেন যে তিনি বলেন আমরা একদা রসুল সাল্লাহ আলাহিউসালামের সঙ্গে मेघमला सदा मेघानु मैं अनु बोलते, बोलते, बोलते वाल आनाना नीरव थकलम तरफ তোমরা কি জানো যে আকাশ ও পৃথিবীর মাঝে দূরত্ব কতটুকু পাঁচশো বছরের দূরত্ব প্রত্যেকটি আকাশ পাঁচশো বছর দূরত্ব সমান পুরু এবং সপ্তম আকাশের উপর একটি সমুদ্র আছে যার উপর উনিচের মধ্যে দিয়ে ঠিক ততটুকু দূরত্ব যতটুক দূরত্ব আকাশ ও পৃথিবীর মাধ্যমে তারপর তার উপরে আছে আটটি পাহাড়ি মেষ যাদের হাঁটু ও খুঁড়ের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যেকার দূরত্বের সমান দূরত্ব সেগুলোর উপরে হল আর আর নিচে ও মধ্যে আকাশ ও পৃথিবীর মধ্যে আল্লাহ হলেন তার উপরে কিন্তু বনি আদমের কোন আমলেই তার কাছে গোপন থাকে না প্রার্থী ইমাম আহমদ রহিম আর ইমাম আবুদাউদ্দ ইবনে মাজা ও তীর মেজি রহিমহল্লা সিমা খরত আল্লাহ এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন ইমাম তিরমেজি রহিমুল্লাহ হাদিসটি হাসান বলেছেন জানিনা তিনি বললেন উভয়ের মাঝে একাত্তর কিংবা বাহাত্তর কিংবা তিয়াত্তর বছরের দূরত্ব অবশিষ্ট দূরত্ব অনুরূপ ইমাম আবুদাউদ্দ রহিমুল্লাহ সাহাবি জুবাইয়ার ইবনে মুাম রাজিউল্লাহাল আহ সূত্রে বর্ণনা করেছেন তিনি বললেন জৈনিক বেদইন এক কথা রসুল সাল এসে বলল হে আল্লাহ রাসুল মানুষগুলো সংকটে পড়ে গেছে পরিবার পরিজন অনাহারে দিনপাত করছে এবং ও গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেছে অতএব আপনি আল্লাহর নিকট আমাদের জন্য বৃষ্টির দোয়া করেন আমরা আপনার উসিলা নিয়ে আল্লাহর নিকট এবং আল্লাহর উসিলা দিয়ে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছে একথা শুনে রসুল সাল্লাহ আলাহি আসাল্লাম বললেন দিক তোমাকে তুমি কি বুঝতে পারছো কি বলছ এ অনবরত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকলেন এমনকি সাহাবিগনের মুখগুলো তার প্রভাব পরিলক্ষিত হয় তারপর তিনি বললেন ধিক তুমাকে আল্লাহর রুসিলা দিয়ে তার বৃষ্টির কারো সাহায্য প্রার্থনা করা চলে না আল্লাহর শাহ তার অনেক ঊর্ধ্বে ধিক তোমাকে ইারা করে গম্বুজের মতো করে দেখান তারপর বলেন বাহন তার আরোহীর ভারে যেমন মচমচ করে উঠে আরসু তেমনি মচমছ করে উঠে ইবনু বা রাহিমুল্লাহ এর বর্ণনা করেছেন আল্লাহ আছেন তার আরশের উপর তার আরস আছেন তার আকাশ সমূহের উপর হাফিজ আবুল কাসেম ইবনু তিনি তার সর্বশক্তি ব্যয় করেছেন এবং এ ব্যাপারে অনেকের মতামত উল্লেখ করেছেন কিন্তু মোহাম্মদ ইবনে ইসাক ব্যতীত অন্য রাবির থেকে বিভিন্ন সূত্র হাদিসটি গণিত হয়েছে যেমন আব্দ ইবনে ই তাদের তার মুখতারাব গ্রন্থে উমর ইবনে খাতের সূত্রে বর্ণনা করেছেন তিনি বলেছেন এক মহিলা রসুল সালামী নিকট এসে বলল আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন তিনি আমাকে জান্নাত প্রবাস করেন তিনি আল্লাহনা করেছেন যখন তোমরা আল্লাহর নিকট জান্ন করবে তখন ফিদাউস প্রার্থনা করবে কারণ তা সর্বোচ্চ ও সর্বোত্তম জানা আর তার উপরে হলো দয়াময়ের আরক শব্দটি তরফ হিসেবে হয় এবং জাম্মাম দ্বারাও উপরা হয় আমাদের শাহে হাফিজ আল মুজি বলেন শব্দ শুনে থাকে আর তা হলো তার তাজদি ও তাজিম তারা আরসের নিকটবর্তী হলেই এমনটি হয়ে থাকে সৈবুখারিতে আছে যে রসদাল্লাম বলেছেন সাদ ইবনে মোয়াজের মৃত্যুতে রহমানের আস কেটে হাফিস পুস্তকে উল্লেখ করেছেন যে আর্শ লাল ইয়াকুর দ্বারা তৈরি তার প্রান্তদয়ের দূরত্ব হচ্ছে পঞ্চাশ হাজার বছরের পথে মতে আর হচ্ছে গোলাগার একটি আকাশ বিশেষ যা গোটা জগৎকে চতুর্দিক থেকে পরিবেশন করে রেখেছে এই কারণেই তারা এটি নবম আসমানুল আসির নামে অভিহিত করে থাকেন কিন্তু শরীয়তে এক কথা প্রমাণিত যে আর কয়েকটি গম্বুজ আছে এবং ফেরাস তা বহন করে থাকেন কিন্তু আকাশের স্তম্ভ হয় না এবং তা বহনও করা যায় তাছাড়া অবস্থান জান্নাতের উপর আর জান্ন এবং তাতে একস্তরের মাঝে আকাশ ও জমিনের মধ্যেকার সমান তবে প্রমাণিত হয় যে আর্শ ও কুর্সির মাঝে দূরত্ব আর এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব এক কথা নয় আরেকটি যুগে হলো অভিধানে আর শব্দের অর্থ রাজ সিংহাসন যেমন আল্লাহ তালা বলেন বাহলো যে এই আয়াতে যে আরসের কথা বলা হয়েছে তা কোনো আকাশ ছিল না এবং আর্স বলতে আরবরা তা বুঝেও না অথচ কুরআন নাজির করা হয়েছে আরবের ভাষায় মোট কথা আরস কয়েকটি স্তম্ভ বিশিষ্ট সিংহাসন বিশেষ যা पैरस्टागन बहन करा विश्वजगतर ऊपर अवस्थित गम्बूजे न्याय और तालो सृष्टि जगत छू आल्ला অর্থাৎ যারা আর্শ ধারণ করে আছে এবং যারা এর চতুর্থ পর্য গিরে আছে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণ করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং জন্য ক্ষমা প্রার্থনা করে পূর্বে একটি হাদিসে বলা হয়েছে যে তারা হলেন আটজন এবং তাদের পিঠের উপর রয়েছে হাঁস আল্লাহ বলেন অর্থাৎ এবং সেদিন আটজন ফেরেস্তা তাদের প্রতিপালকের আর্শকে ধারণ করে তাদের ঊর্ধ্বের বর্ণনা করেছেন উমাইয়া যথার্থ বলেছে। পঙ্কিটি ছিল তার আর্সের ডান পায়ের নিচে আছে একজন লোক ও একটি সার আর অপর পায়ের নিচে আছে একটি শকুন ও উৎপেতে থাকা একটি সিংহ একথা শুনে রসুল সালাহ সাল্লাম বলেন সে যথার্থই বলেছে তারপর উমাইয়া বলল প্রতি রাতের শেষে লাল হয়ে সূর্য উদিত হয় যার উদয়ের রং হল গোলাপ আমাদের জন্য আত্মপ্রাশ করতে সূর্য করে থাকে। ঐতিহাস্তবশেষে আত্মপ্রকাশ করে শাস্তিদানকারী রূপে এবং কষাঘাতকারী রূপ শুনে সালাম বললেন সে যথার্থই বলেছে। এই হাদিসের সনাত সহী এবং তার বর্ণনাকারী ও নির্ভরযোগ্য এই হাদিস প্রমাণ করে যে আর্শ বহনকারীদের বর্তমান সংখ্যা জন। অতএব পূর্বোক্ত হাদিসের সঙ্গে এটি সাংঘর্ষিক এর যোগ বলা যেতে পারে যে এই ধরনের এ চারজনের উল্লেখের দ্বারা বাকি চারজনের অস্তিত্বের অস্বীকৃতি বোঝায় আল্লাহ সম্ভব অবগত আর্ট সম্পর্কে উমাইয়া ইবুস সালত এর আরো একটি অঙ্কিত আছে তা হলো। যার নাগাল পায়নি আর তার আশেপাশে তুমি দেখতে পাবে সার উচিয়ে রাখা ফেরেস্তা করো এর অর্থ হল যেবে ব্যক্তি উপর দিকে তাকিয়ে থাকার দরুন তার ঘাঁকা হয়ে আছে আবদুল্লাহ ইবনে রা রাধি আল্লাহন হয়ে কয়েকটি জিনিস স্ত্রী কর্তৃক দাসীর সঙ্গে যৌন মিলনের অপবাদের মুখে কুরআন পাঠের পরিবর্তে নিম্নক্ত পলকিগুলো আবৃত্তি করেন অর্থাৎ আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহর ওয়াদা সত্য এবং যাহার নাম হল কাফিরদের ঠিকানা আর আর্শ পানির উপরে ভাসমান এবং আরসের উপর রয়েছে বিশ্বজগতের প্রতিপালক সম্মানিত এবং আল্লাহর চিহ্নিত সূত্রে বর্ণনা করেন তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন আমাকে আল্লাহর আড়স বহনকারী আল্লাহর ফেরেস্তাগনের একজনের বিবরণ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তার লতি ও কাদের মাঝে সাতশ বছরের পর ইবনে আবু আসিমু এই হাদেশটি বর্ণনা করেছেন হাসান এমন কথা বলেন বরং সঠিক কথা হলো হাসান রহিম উল্লাহ সহ সাহা উতাবিগণ অভিমত হলো এই যে কুর্সি এবং আর্শ দুটি আলাদা পক্ষান্তরে ই আব্বাস ইবনে হাকিম তার মোস্তাদা কে বর্ণনা করে মন্তব্য করেছেন যে এটি বুখারি ও মুসলিমের সত্যানুযায়ী সহিত যদিও তারা তা বর্ণনা করেন আবার সোমা ইবনে মুখাল্লা ই তাদের নিজ নিজে বিভিন্ন সূত্রে রিবায়ত করেন আর তিনি বলছেন সাত আসমান ও সাত জমিনকে যদি পাশাপাশি বিছিয়ে একটি সঙ্গে আরেকটি জুড়ে দেওয়া হয় তাহলে কুর্সির তুলনায় তা বিশাল প্রান্তের মধ্যে একটি আংশ তুললো ইবনে জাহির বর্ণনা করেন যে জায়দ রাজ্লাহ বলেন্লাহ আল্লাহাম বলছেন জায়দ বলেন আবু বলেছেন যে আমি রসদ সাল আলাইসাল্লামকে বলতে শুনেছি যে আর মধ্যে কুরসি ধ্রুধু প্রান্তরে নিক্ষিপ্ত লুহার আংটির চাইতে বেশি কিছু না হাকিম আবু ইবনে মার্দুদের রহিমুল্লাহ তার তাপসিরে বর্ণনা করেছেন আবুজার কিফারি রাজি উল্লাহাম রাজিউল্লাহ থেকে যথাক্রমে মিনহাল ইবনে সুফান ওয়াকি ও ইবনে ওয়াকি সূত্রে ইবনে জারিন তার তাপসের গ্রন্থে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন ইবনে আব্বাস রাদুহত হকে। আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করলে তিনি বলেন তিনি সমুদ্র রাজ্যকে ঘিরে রেখেছে হাইকাল আর কথিত বর্ণনায় আছে হাইকালকে কে ঘিরে রেখেছে কৌশি ওয়াহাব ইবনে মোনাহিব থেকে অনুরূপ বর্ণনা আছে ইবনে ওয়াহাব হাইকালের বর্ণনায় বলেন হাইকাল আকাশমন্ডলীর অবহিত করা হয়েছে কিন্তু তাদের এই ধারণা যথার্থ নয় কারণ পূর্বেই একথা প্রমাণিত হয়েছে যে কুরসি সাত আসমান অপেক্ষা অনেক অনেক বড় তাছাড়া একটু আগে উল্লেখিত হাদিসে বলা হয়েছে যে কুরসির তুলনায় আকাশ বিশাল প্রান্তরে নিক্ষিপ্ত একটি করার নেই কিন্তু এক আকাশের তুলনায় আরেক আকাশ তো এরূপ নয় যদি এরপরে কেউ বলে যে আমরা আরোহণের শিরির মতো একটি বস্তু বিশেষ আর এরূপ বস্তু ফালাক হতে পারে না তাদের ধারণা তাদের আরো ধারণা যে স্থির নক্ষত্র সমূহকে তাতে স্থাপন করে রাখা হয়েছে কিন্তু এর সপক্ষে কোন প্রমাণ নেই অপরন্ত এ ব্যাপারে তাদের নিজেদের মধ্যে মতানৈক্য রয়েছে लौहे महफुज इब्बीद तीन शो ठीक है जीविका दान कर मृत्यु दिन जीवन दिन सम्मानित करें चाखुशी तय कर इबनी अब्बास रजहे महफुज ठीक মাঝখানে লিখিত আছে এক আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই তার মনোনীত দিন হল ইসলাম এবং মোহাম্মদ তারক্তা দ্বারা তৈরি একটি ফলক বিশেষ এর ধৈর্য আসমান ও জমিনের মধ্যেকার দূরত্বের সমান আর তার প্রস্তব পৃথিবীর পূর্বে ও পশ্চিমের মাঝখানে দূরত্বের সমান আর পরিবেষ্টকারী হলো মুক্তা ও ইয়াকুত এবং প্রান্ত হল লাল ইয়াকুতের তার কলম হল নূর এবং তার বাণী আর সঙ্গে হলো এক ফের ফুলের আনাসিমালিক প্রমুখ বলেন তার অবস্থানী ও এগুলোর মধ্যেকার বস্তু নিচয়ে সৃষ্টি আল্লাহ তালা বলেন প্রশংসা আল্লাহরী যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আর উৎপত্তি ঘটিয়েছেন অন্ধকার ও আলোক এত দাসত্বেও কাগণ তাদের প্রতিপালকের সমপক্ষ দাঁড় করেন অর্থাৎ তিনি আকাশমন্ডলী ও পৃথিবী ছদিনে ছয়টি সময়কালে সৃষ্টি করেছেন এই ধরনের বর্ণনা অন্যান্য বহু আয়াতে রয়েছে এই ছ দিনের পরিমাণ নির্ণয়ের মুহাসিরগণের দুইটি অভিমত রয়েছে जम्हूर अभिमतर बर्णनाल्लाहमियर बिुदे लिखित किताबे इबने जारिफ और परवर्ती आलिम द्वित शि समर्थन करतर्क पक्षे दलिले आस थी अभिमत हल आल्ला रविवार दिन सृष्टि शुरू कर इमजी पंथीगण बल्ला सृष्टि शुरू कर सोमवार दिन आलिम समर्थन रही है शनिवार दिन मटी सृष्टि करबूर गणित हाथी परबने जारिर रविवार संक्रांत अभिमी बर्णनाबू मालिक इबने अब्बास इबने मासूदम এবং আরো একদল সাহবা থেকে আব্দুল্লা সালাম থেকে তিনিল যে রবিবার দিনকে ইয়মুল আহাদ বা প্রথম দিন নামকরণের অধিক যুক্তিযোগ্য আর এই জন্যে সৃষ্টিকার্য ছ দিনে হয়েছে আর শেষ দিন ছিল শুক্রবার ফলে মুসলমানগণ একে তাদের সাপ্তাহিক উৎসক রূপে করে নিয়েছে हर एक दिन ती से दिन अल्लाह जा हमारे पूर्व आलि किताब देर बिच्छुती कर दिए छे परे ए आलोचना आसे इंशाल्लाह अल्लाह तआला बोलें वोल्लज़ी सर्वशेष وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أخواتها في أربعة أيام في أربعة أيام سواء للسائلين ثم السواء للسماء قَالَ لَهَا فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ هِيَ طَوْعًا أَوْ كَرْهًا قَالَتْ أَتَيْنَا قَائِعِينَ فَقَضَاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ فِي يَوْمَيْنِ وَأَوْحَى فِي كُلِّ ثَمَانٍ أَمْرَهَا وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا अर्थात कल्याण एवं चार दिन मध्य व्यवस्था कर खाद्य समभवे जाचन तरह आकाशेद मनोनिवेश करें जी छिल धूम्रपुज विशेष अनंतर তারা বলো আমরা আসলাম অনুগত হয়ে তারপর তিনি আকাশমন্ডলীকে এবং তিনি আকাশে তার আকাশকে সুভচিত করলাম প্রদীপ মালা তারা এবং করলাম সুরক্ষিত এটা পরাক্রমশালী সর্বক্ষ আল্লাহর ব্যবস্থাপনা এতে ইঙ্গিত পাওয়া যায় যে পৃথিবী আকাশের আগে সৃষ্ট হয়েছে কেননা পৃথিবী হলো প্রাসাদের ভিত স্বরূপ যেমন আল্লাহ তালা বলে অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য পৃথিবী কে করেছেন বসবাস পুজোটি এবং আকাশ কি করেছেন ছাড়া এবং তিনিই তোমাদের আকৃতি গঠন করেছেন এবং তোমাদের আকৃতি করেছেন উৎকৃষ্ট এবং তোমাদেরকে দান করেছেন উৎকৃষ্ট রিজক্ব এই তো আল্লাহ তোমাদের প্রতিপালক কত মহান জগৎসমূহের প্রতিপালক আল্লাহ alam naj'alil arda lihaada wal jibala awthada waqalaqnaakum adwajan waj'alna nawmakum subata waj'alnal layla libata waj'alnan nahara maashaa অর্থাৎ আমি কি করিনি ভূমিকে শস্য ও পর্বত সমূহ কে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোরাই তোমাদের নিদ্রা করেছি বিশ্রাম রাত্রি করেছি আবরণ এবং দিবসকে করেছি জীবিকা আহরণের সময় আর তোমাদের উর্ধ্ব নির্মাণ করেছি সুস্থিত সাত আসমান এবং সৃষ্টি করেছি প্রদীপ যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল উৎপ্রত ভাবে তারপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণ সম্পূর্ণ সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে তবুও কি তারা বিশ্বাস করবে না अर्थात आकाश आमी करे दिये माला। उ करे तार पर और पृथ्वी फाक प्रवाहित वायुमाला बर्षित होीधारा प्रवाहित हो झर्णा और नदी नदी जीवन शक्ति लाभ कर प्राणीकूल अर्थात आकाश के कर सुरक्षित छात्र क्योंकि आकाशस्थलत निर्दोषी मुख फिरिए अर्थात आकाशे आल्ला सृष्टि कर स्थिर और चलमान ताराजी प्रदीप्त नक्षत्र और उज्जवल ग्रहमला ইত্যাদি কার নির্দোষ এবং তাতে পৃথিবী ও আকাশ মন্দিরের সৃষ্টিকর্তার হিমতের প্রমাণ সময় থেকে তারা মুখ ফিরে নেন যেমন আল্লাহ তালা বলেন অর্থাৎ আকাশমন্ডলী ও পৃথিবীতে অনেক নির্দেশ রয়েছে তারা এ সকল প্রত্যক্ষ করে কিন্তু তারা এ সকলের প্রতি উদাসীন তাদের অধিকাংশ তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু তার শরিক করে অর্থাৎ তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আকাশ সৃষ্টি তিনি একে সুচ ও সুর বিনষ্ট করেছেন তিনি রাতকে করেছেন অন্ধকারচ্ছন্ন এবং এবং প্রকাশ করেছেন সূর্যালোক এবং পৃথিবীকে তারপর বিস্তৃত করেছেন তিনি তা থেকে নির্গত করেছেন তার পানি উত্তীর্ণ এবং আয়াত দ্বারা কেউ কেউ করে কিন্তু বক্তব্যের বিরোধিতা বিরুদ্ধারণ করেছেন এবং এই আয়াতের মর্ম উপলব্ধি করতে পারেনি কারণ এই আয়তের মর্ম হলো পৃথিবীর বিস্তার এবং বাস্তবে তা থেকে পানি উত্তীর্ণ নির্গত করা আকাশ সৃষ্টি পরে হয়েছে অন্যথায় এসব পূর্বে থেকে निर्धारण कर এবং তাতে রয়েছে কল্যাণ এবং তাতে খাদ্যের অব্যবস্থা করেছেন অর্থাৎ আল্লাহতালা ফসলের ক্ষেত্র এবং ঝর্ণা ও নদীমালার স্থানসমূহ প্রস্তুত করে রেখেছেন তারপর যখন নিম্ন জগৎ ও ঊর্ধ্ব আকার সৃষ্টি করে তখন পৃথিবীকে বিস্তার করে তা থেকে তার মধ্যে সংরক্ষিত বস্তুসমূহ বের করেন ফলে ঝর্ণাসমূহ বের হয়ে আসে নদী নালা প্রবাহিত হয় এবং শস্য ও ফল ফলাদি উৎপন্ন হয় এজন্যই তো জোহাইকে পানি উত্তীর্ণ করা এবং পর্বতকে প্রতিত করা দ্বারা ব্যাখ্যা করে আল্লাহ তালা বলেন অর্থাৎ তারপর তিনি পৃথিবীকে বিস্তীর্ণ করেন তা থেকে পানি ও তৃণ নির্গত করেন তিনি পর্বত সময়কে স্থাপন যথাস্থানে স্থাপন করে সেগুলোকে ধৃঢ় ও মজবুত করে দিয়েছেন অর্থাৎ আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী এবং আমি ভূমিকে বিছিয়ে দিয়েছি আমি এটা কত সুন্দরভাবে বিছিয়েছি আমি প্রতিটি বস্তু সৃষ্টি করেছি জুড়াই জুড়ায় যাতে তোমরা উপদেশ গ্রহণ করো বিলাইতি অর্থ বিফুবাতি অর্থাৎ ক্ষমতা বলে আর আকাশ সম্প্রসারণ করার তাৎপর্য হল যা উঁচু তাই প্রশস্ত সুতরাং প্রতিটি আকাশ তার নিচেরটি থেকে উচ্চতর বিদায় নিচেরটি টি অপেক্ষা তা প্রশস্ত আর এই তা কুরসি আকাশ সমূহ থেকে উঁচু বিদায় তা সবকটি আকাশ অপেক্ষা অধিকতর প্রশস্ত আর আর্স এর সবকটি থেকে অনেক বড় অর্থাৎ অল আর দি নাহা অর্থ আমি পৃথিবীকে বিছিয়ে বিস্তৃত করে স্থির অটল করে দিয়েছি ফলে তা আর তো তোমাদের নিয়ে নড়ে না এজন্যই আল্লাহ তালা বলেন আমি এটা কত সুন্দরভাবে পেছিয়েছি উল্লেখ্য যে এই আয়াতগুলো প্রতিটি বাক্যের মাঝে এবং ব্যবহার করা হয়েছে তা বিষয়গুলোর সংগঠনের ধারাবাহিকতা নির্দেশ নয় নিচক সংবাদ প্রদানের উদ্দেশ্য আল্লাহই অবহিত। আল্লাহ করেন যে ইমরান ইবনে হুসাইয়ান রাজিউল্লাহ আনহু বলেছেন যে আমি একদিন নবী করিম সাল আলাই দরবারে উপস্থিত হই এবং আমার উঠনি দরজাই সঙ্গে বেঁধে রাখি এ সময় তার নিকট বন তামিমের কিছু লোক আগমন করলে তিনি বলেন অর্থাৎ সুসংবাদ নেও হে বনু তামিম জবাবে তারা বললো সুসংবাদ তো দিলেন আমাদেরকে কিছু দান করুন কথাটি তারা দুবার বললো তারপরই ইয়ামানের একদল লোকের আগমন ঘটলে তিনি বলেন বনু তামিম যখন গ্রহণ করেননি তখন হে ইয়ামানবাসী তোমরা সুসংবাদ গ্রহণ করো জবাববে তারা বলল আমরা গ্রহণ করলাম ইয়া রাসুল তারা বলল আপনার নিকট আমরা এই সৃষ্টি সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছি নবী করিম সালাহাল্লাম বললেন আল্লাহ ছিলেন তিনি ব্যতীত অপর কিছুই ছিল না তার আর্স ছিল পানির উপরে लिपिबूर लिपिबद्ध कर रेखे और आकाश समूह सृष्टि करलो हे हुसाइन पुत्र तुम्हार उठनी तो चला गेलो। जे, उठनी चले गठे गलमी मरीचिकार दिखे चले जाहर शपथ पर अफसोस हल हाय उटनी पीछे न पड़त इमाम बुखारी रहीमउल्लागजी ए ताीद अद्दाइए हादीशी वर्णना कर आकाश मंडली पृथ्वी सृष्टि कर इम नासाई वर्णाओ पाठ एक लामवार दिन और अप्रतिकर वस्त्रसमूह मंगलवार दिन सृष्टि नूर सृष्टिंग और भूचरण जंतुसमूह बृहस्पतिवार दिन पृथ्वी छड़ी दिए आदम्के सर दिन आसर पर ছেন ইমাম নাসাই রহিমুল্লাহ তার তাফসিরে বর্ণনা করেছেন যে আবু হুরাইরা বলেন রসুল সাল্লাম একদিন আমার হাত চেপে ধরে বললেন হে আবু হুরাইরা আল্লাহ আকাশসমূহ পৃথিবী এবং এগুলোর মধ্যস্থিত বস্তুরাজি ছ দিনে সৃষ্টি করেছেন তারপর সপ্তম দিনে তিনি আর সে সমাহীন হন তিনি শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন উল্লেখ্য যে ইবনে জুরাইজের এ ব্যাপারের মতভেদ রয়েছে আলী ইবনে মাদিনী বুখারি ও বাই প্রমুখ এই হাদিসটি সমালোচনা করেছেন এবং বুখারি রহিম উল্লাহ এর আত্মিখে বলেছেন কারো কারের মতে হাদিসটি কাব আল আহবাহ আহ এর এবং তাই বিশুদ্ধতর এই হাদিসটি কাব আল আহবাহ থেকে আবু হুরাই রাজুত হাদিস একত্রে বসে হাদিস আলোচনা করতেন ফলে একজন অপরজনকে নিজের লিপিকা থেকে হাদিস শোনাতেন আর এই হাদিসটি সেসব হাদিসদের অন্তর্ভুক্ত যেগুলো আবু আবু হুরাই রাজু তালু কাব রাজ্লাহ তালু এর লিপিকা থেকে সংগ্রহ করেছেন কিন্তু কোন কোন রাবি ভুলক্রমে ধারণা করেছেন আবু হুরাই রাজুহতালাহু সরাসরি রসুল সো সাল্লাম থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন এবং রসুলসল্লা সাল্লাম আবু রাজের হাত চেপে ধরে বললেন উল্লেখ করেছেন আবার এই পাঠেও ভীষণ দুর্বলতা রয়েছে তন্নদেহ একটি হল এই যে তাতে আকাশমন্ডলীর সৃষ্টির উল্লেখ নেই আছে শুধু সাত দিনে পৃথিবী ও তার অন্তর্বর্তী বস্তুসমূহ সৃষ্টির উল্লেখ আর এটা কোরআনের বর্ণনার পরিপন্থী কেননা পৃথিবীকে চার দিনে সৃষ্টি করে তারপর দিনে দুখান থেকে আকাশ সমূহকে সৃষ্টি করা হয়েছে দুখান হল পানি থেকে উথিত যে বাসক বা পানি তরঙ্গায়িত হওয়ার সময় উপরে উঠেছিল যে পানি মহান কুদরতের দ্বারা জমিনের থেকে সৃষ্টি করা হয়েছিল যেমন আবু মালিক ইবনে আবাস মাসুদ রাহু এবং আরো কয়েকজন সাহাবির সূত্রে বর্ণনা করেছেন আয়াতের ব্যাখ্যায় বলেছেন আল্লাহর ছিল পানির উপর পানির আগে তিনি কিছুই সৃষ্টি করেন তারপর যখন তিনি মাখলুক সৃষ্টি করতে মনস্থ করেন তখন পানি থেকে ধোয়া আকারে বাষ্প বের করলেন ফলে তা পানির উপরে উঠে যায় এই উঠাকে আরবিতে সামা বলা হয়ে থাকে তাই এ উপরে ওঠার কারণে আরসকে সামা বলে নামকরণ করা যার কথা আল্লাহ আয় বলেছেন মাছ হলো পানিতে আর পানি হলো সিফাতের উপর আর সিফাত হলো এক আরসের এক ফেরেস্তার পিঠের উপর ফেরাস্তা হলেন একখণ্ড পাথরের উপর আর পাথর হল সেই পাথর করে দেন ফলে তা স্থির হয়ে যায় আল্লাহ তালা মঙ্গলবার দিন পাহাড় পর্বত ও তার উপকারিতা বুধবার দিন গাছপালা পানি শহর বন্দর এবং আবাদ ও বিনাশ সৃষ্টি করেছেন এবং তারপর উতপ্রেত মিশে থাকা আকাশকে পৃথক পৃথক করেছেন বৃহস্পতি ও শুক্র এই দুদিনে তিনি সাত আসমান পরিমিত করেছেন উল্লেখ্য যে জুমআর দিনকে জুম বলে বলে নামকরণ করা হয়েছে যে এদিনে আকাশ সমূহ হয়েছিল এবং প্রত্যেক আকাশে তার বিধানের প্রত্যাদেশ দেওয়া হয়েছিল তারপর তিনি প্রত্যেক আকাশে ফেরেস্তা পাহাড় পর্বত সাগরমালা তুষার পর্বত ও এমন বস্তু সৃষ্টি করলেন যা তিনি ব্যতীত অন্য কেউ জ্ঞাত নয় তারপর আকাশকে নক্ষত্ররাজি দ্বারা শুভসিত করে তাকে সুভ সমণ্ডলিত ও শয়তানের প্রবল কবল থেকে সুরক্ষিত বানিয়ে দেন তারপর ইচ্ছামতো সৃষ্টির পর্ব শেষ করে তিনি আরসের প্রতি মনোসংযোগ করেন বলা বাহুল্য যে এই হাদিসে অনেকগুলো দুর্বলতা রয়েছে এবং এর বেশি ইসরায়েলি বিবরণ সমূহ থেকে নেওয়া কারণ কাব আল আহবাব উমর রাজুলাহ আল্লাহ এর আমলে যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি তার সামনে আহালি কিতাবদের জ্ঞান ভাণ্ডার থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন আর উমর রাজুল্লাহ আল্লাহ তার মনোমাঞ্চনার নিমিত্তে এবং তার অনেক বক্তব্য ইসলামের সঙ্গে মিলে যায়। মুগ্ধ হয়ে মনোযোগের সঙ্গে তা শুনতে যেতেন এ কারণে এবং বনি ইসরায়েল থেকে বর্ণনা করার অনুমতি থাকার ফলে অনেকে কাব আল আহবার এর বক্তব্য বিবৃত করে বৈধ মনে করেন কিন্তু তিনি যা বর্ণনা করতেন তার অধিকাংশই প্রচুর ভুল ভন্তিতে পরিপূর্ণ এবং বোখারি রহিমুল্লাহ তার সহি গ্রন্থে মুহদুল্লাহ তাল্লাহন সম্পর্কে বর্ণনা করেন যে তিনি কাব আল আহবার সম্বন্ধে বলতেন তা সত্ত্বেও তিনি যা উদ্ধতি করতেন আমরা তা সত্য মিথ্যা যাচাই করে নিতাম যদিও তিনি ইচ্ছাকৃতভাবে ভুল বিবরণ দিতেন না আল্লাহ সর্বজ্ঞ আমরা যে সব বিষয় আনায়ন করব যা আমাদের থেকে বড় বড় ইমামগণ অর্থাৎ বর্ণনা করেছেন তারপর সেসব হাদিসও উল্লেখ করব যা তার সত্যতার সাক্ষ্য দেবে তা তাপন্ন করবে আর অবশিষ্ট কিছু এমনও থাকবে যা সত্যায়নও করবে না প্রত্যাখ্যানও করবে না আমরা আল্লাহরী নিকট সাহায্য প্রার্থনা করি এবং তারই উপর ভরসা করি ইমাম বুখারি রহিমুল্লাহ বর্ণনা করেন যে আপু হুরাহ বলেন রসদ সাল্লাম বলেছেন आल्ला आसर ऊपर तरह निकटे थका किताबे लिपिबद्ध कर रखें निस्संदेहर रहमत क्रुदर ऊपर प्रबल इमाम मुस्लिम इमाईबाह रही सूत्रे हादी वर्णना करमाम बुखारी रही सत जमीन प्रसंग वर्णना करें